আবু সাইদ রজিয়াল্লাহ তাল হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ সালামকে বলতে শুনেছেন একাকি সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায়ের ফজিলাত পঁচিশ গুণ বেশি